كلما هاجت بنا الذكرى ولوعا وحنينا خندقا عشنا به طروى سنينا وسنينا ذكريات كلما مروا وتبكينا العيون وتدور الدمعى شواقا وحبا ما بقينا وتدر الدمع شواقا وحبا ما بقينا فاندقي والله يعلم كم تشوقت حنينا مذنوت ميمما شطرك نحوي مستبينا فاندقي والله يعلم كم تشوقت حنينا ودنا وتم ويمى من شطرك نحويا مستبينا وتذكرت هدا والعزه وال... بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله واله وصحبه وواله বিশ্বের আনাচে কানাচে অবস্থানরত মুসলিম কথা বলবো গত পর্বে তোরা শাইখের সাথে আমার কিছু স্মৃতির কথা আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধু এবং শত্রুদের নিয়ে কথা বলেছি তোরাবরাই সেসব শহীদদের নিয়েও আলোচনা করেছি যাদেরকে আল্লাহ তাল্লাহ কবুল করেছেন এর আগের পর্বে আমার একটি ভুল হয়েছিল তা তাহলে আলী নাম আমি ভুল করে শহীদ মাহমুদ বলে ফেলেছিলাম তিনি তোরা এই নামেই প্রসিদ্ধ ছিলেন আল্লাহ তার উপর এবং সমস্ত মুসলিমের উপর রহাম করুন আজ আমি এই আলোচনার কিছুটা পূর্ণতা দিতে চাই বন্ধুদের নিয়ে আলোচনা শেষে এবার সেসব শত্রুদের নিয়ে আলোচনা করব যারা তোরাবায় আমাদের প্রতিরোধে এগিয়ে এসেছিল উদাহরণস্বরূপ তাদের কয়েকজনকে উল্লেখ করব। সেসব বিশ্বাস ঘাতকের মধ্যে অন্যতম হল হজরত আলী নামক এক ব্যক্তি এই লোকটি ছিল শেখ মুহম্মদ ইউনুস খালিস রহিমাহুল্লাহর হিজবে ইসলামী দলের একজন সদস্য কিন্তু আফগানিস্তানে মুজাহিদের মাঝে পারস্পরিক যুদ্ধের ফিতনা ছড়িয়ে পড়ার পর যখন তালেবানের বরকতময় অগ্রযাত্রা আরম্ভ হলো এবং তারা আমল বিন মারুফ ও নাহি নাহিয়ানিল মনকার শুরু করলো। তখন সে তালেবান বিরোধী উত্তরাঞ্চলীয় জোটের সাথে এই গ্রুপের সাথে হামলা সম্পর্কে আমেরিকার কংগ্রেস প্রশাসনের উদ্ধৃতি থেকেই আসাহাব মিডিয়ায় উল্লেখ করেছি সেখানে আমরা এটাও বলেছিলাম শেখ ওসামা বিন লাদ রহমাহুল্লাহ এবং তার সাথীদের হত্যার ষড়যন্ত্রে আমেরিকার সাথে সেও জড়িত ছিল যাই হোক এই নিকৃষ্ট দলটির সাথে যোগ দিয়েছিল সেই হজরত আলী আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ শুরু হলো এই যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই আহমদ মাসুদ নিহত হয় সেই ইউরোপীয় পার্লামেন্টে গিয়ে ইউরোপিয়ানদের সাথে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আফগানিস্তানে ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেননা এর দ্বারা আমেরিকার কাছে তার একটা অবস্থান তৈরি হবে এবং আমেরিকারও স্বার্থ রক্ষা হবে আমরা এই বিষয়টি আসহাব মিডিয়া কর্তৃক পরিবেশিত ঘটনা পরিক্রম এবং জিহাদের বাস্তবতা ও নিফাকির অসারতা নামে দুটি অডিওতে উল্লেখ করেছি আমেরিকার সৈন্যরা যখন আফগানিস্তানে প্রবেশ করে তখন হজরত আলীও তাদের সাথে জালালাবাদ প্রবেশ করে তাকে জালালাবাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তোরাবরাই মুজাহিদের বিরুদ্ধে আমেরিকার হামলা শুরু হলে সে অবরোধকারী দলের কমান্ডারদেরকে উৎসাহ দিত তারা যেন কোনোভাবেই মুজাহিদদেরকে বিন্দুমাত্র সাহায্য না করে সে তার সহকর্মী এক কমান্ডারকে সতর্ক করে এবং ভয় দেখিয়ে বলছিল একজন আরবও যদি তোমার পাশ দিয়ে জীবিত বের হয়ে যায় হত্যা করবো উত্তরে কমান্ডার বলল আমার পাশ দিয়ে আমাদের বিরুদ্ধে তাদের পারস্পরিক সম্পর্ক এমনই সন্দেহজনক ছিল তাদের সম্পর্ক স্বার্থ আর নিফাকির উপর প্রতিষ্ঠিত ছিল তাদের কেউই কাউকে সম্মান করত না আল্লাহর রহমাতে তাদের মনে পরস্পরের জন্য মারাত্মক সন্দেহ ছিল সুহান আল্লাহ এক বিশেষ নাম হল মোহাম্মদ জামান শাহেখ নিজেই তার সম্পর্কে আমাদের বলেছিলেন শাহেখ যখন জালালাবাদে ছিলেন তখন মোহাম্মদ জামান তাকে ও তার সাথীদেরকে হত্যার চেষ্টা করেছিল। তারপর যখন উপর অবরোধ করে তখন সে অবরোধকারী একটি গ্রুপের দায়িত্বে নিয়োজিত ছিল আমেরিকার গোলামীর ব্যাপারে তার মাঝে আর হজরত আলীর মাঝে কঠিন প্রতিযোগিতা চলত একবার মোহাম্মদ জামান শাহ ওসমা বিন লাদ রহমাহুল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল সে শাহেখের কাছে চিঠি দিয়ে একজন দুধ পাঠায় আমিও সে চিঠি সম্পর্কে জানতে পেরেছি অতঃপর যে সকল ভাই পাহাড়ের বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছিলেন তারা দুধকে আটকে দেয় এবং জিজ্ঞাসা করে তুমি কি চাও সে বলল এটা জামানের পক্ষ থেকে শাইখের কাছে প্রেরিত একটি পত্র ভাইরা বলল আমরা জানি না ওসমা বিন লাদ এখানে আছে কি নেই কিন্তু তুমি চিঠিটা আমাদের কাছে দিয়ে যাও যাই হোক অবশ্য চিঠিটি শাইখের কাছে পচল দুই পৃষ্ঠার চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম ছিল এমন আমি দৃঢ়ভাবে শপথ করে বলছি যে আমি আপনাকে নিরাপত্তা দেব আপনার সেবা করে যাব আসুন আমার সাথে আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব। আপনি আমার বাড়িতে আমার পরিবার সাথেই থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন যেমনি ভাবে আমি আমার পরিবারের জন্য প্রতিরক্ষা নিশ্চিত করি তেমনি ভাবে আপনার জন্য সেরূপ যান প্রাণ দিয়ে সুরক্ষা নিশ্চিত করব। আপনি নিজেকে বিপদের মধ্যে রাখবেন না আমি আশঙ্কা করছি আমেরিকানরা আপনাকে হত্যা করে ফেলবে এমন আরো বহু কথা সেই পত্রে লেখা ছিল শেখ ওসামা রহিমল্লা ছিলেন যুদ্ধের ময়দান সম্পর্কে পরিপূর্ণ ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একজন বিচক্ষণ ব্যক্তি যে ভাই পত্রবাহক ও আমাদের মাঝে বার্তা বিনিময় করছিলেন শাহেখ তাকে বললেন পত্রবাহককে বলে দাও ওসমা বিন লাদেন এখানে নেই তিনি কোথায় আছেন আমাদের কারো জানা নেই একথা শুনে বার্তাবাহক বাহক জামানের কাছে ফিরে গেল এবং আমাদের বার্তা শুনালো কিন্তু মোহাম্মদ জামান তাকে এই সন্দেহে বন্দি করল যে সে তাকে মিথ্যা বলছে আসল কথা হচ্ছে তাদের মাঝে সম্পর্কটাই ছিল এমন সন্দেহ আর সংশয় ভরা পরবর্তী সময়ে মোহাম্মদ জামান পেশোয়ারে মারা যায় আমেরিকানরা তাকে সন্দেহ করে সম্ভবত হজরত আলী তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল আমেরিকানরা তার বিরুদ্ধে কোন প্রমাণ পায়নি কিন্তু তাকে বিশ্বাসও করতে পারেনি তাই তাকে তাড়িয়ে পেশোয়ারে পাঠিয়ে দেয় শুনেছি সেখানে সে নিহত হয় আল্লাহ তার অবস্থা সম্পর্কে ভালো জানেন বিশেষ ঘাতকদের মধ্যে তৃতীয় আরে খুবই হল হাজিদিন মুহম্মদ সে জালালাবাদের একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল এই লোকটি শাহেখ ইউনিশ খালিস রহিমাহুল্লাহর সংগঠনের একজন সাহায্যকারী ছিল যখন শেখ ওসমা রহিমাহুল্লাহ জালালাবাদ আসেন এবং ইউনিস খালিস রহিমাহুল্লাহর আতিথ্য গ্রহণ করেন তখন হাজিদিন মুহাম্মদ নিজেকে ওসামা রহমার শুভাকাঙ্ক্ষী ও সাহায্যকারী বলে প্রকাশ করার চেষ্টা করতো এরপর যখন আফগানিস্তানে হামলা শুরু করে তখন এই ব্যক্তি আমাদের সাহায্যকারী আনসার চাপ করত। যেন আমাদের সাহায্য করা ত্যাগ করে তাদেরকে বলতো তোরা বরায় এখন যারা আছে তাদের উচিত হচ্ছে জাতিসংঘের কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘ প্রত্যেককে আপন আপন দেশে পাঠিয়ে দেবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ অনুগ্রহে আমরা আত্মসমর্পণ করিনি তার সাথে শাহ ওসামা রহিম শাহ ওসামা রহিমাল্লা তাকে উপদেশ দিয়ে একটি পত্র পাঠালেন কারণ তাকে জালালাবাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হিসাবে অবহিত করা হতো যখন জালালাবাদ থেকে তালেবান চলে যায় তখন তার ভাই সেখানকার গভর্নর নিযুক্ত হয় নিশা আল্লাহ এ বিষয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করবো না সাক্ষাৎ করব। হয়তো আমি না হয় তুমি তোমার অবস্থা হলো তুমি আমাদের বিরুদ্ধে আমেরিকা সাহায্য করছো অতঃপর এই পাপের বোঝা নিয়েই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদের ও তোমাদের মাঝে তো কোনো সমস্যা নেই তোমার নেতৃত্ব কর্তৃত্ব মন্ত্রিত্ব রোজাদার আমাদের মাঝে তো কোনো বিরোধ নেই সমস্যা হচ্ছে আমাদের আর আমেরিকার মাঝে অতএব আমাদের এবং আমেরিকার মাঝ থেকে তোমরা সরে যাও আমাদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করো না সে এই চিঠির কোনো গুরুত্বই দিল না বরং অবজ্ঞা করলো কি। আমরা এমন শুনেছি যে সে বলেছে ওসামা বিন লাদ আমার কাছে চিঠি পাঠিয়ে বলছে আমরা দুজনই বৃদ্ধ হয়ে গেছি আমরা তোমাদের ভাই ওসামা আমার কাছে কি চায় তালেবান চলে গেছে আমেরিকা আমাকে ক্ষমতা দিয়েছে আমি কি তার কথা অনুযায়ী শাসন ক্ষমতা ছেড়ে দেব এভাবেই সে অতীতের জিহাদি জীবনকে কলঙ্কিত করল হাজিদিন মোহাম্মদের দুজন সহদর ভাই ছিল একজন আব্দুল হক অপরজন আব্দুল করিম আবদুল হক আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তা ছিল আমেরিকা কার্যায়ের চেয়ে তাকেই বেশি ভরসা করত এই যুদ্ধের শুরুর দিকে সে আফগানিস্তানে প্রবেশ করে তার সাথে বিপুল পরিমাণ অর্থ ছিল তার কাছে একটি স্যাটেলাইট ডিভাইসও ছিল তার সম্পর্কে কলিনপল বলে আফগানিস্তানে আমাদের লোক থাকলে অমুক আছে আমরা তার কাছে ভালো কিছু আশা করি আল্লাহ তাল্লার অনুগ্রহে যুদ্ধের শুরুর দিকেই তালেবান তাকে সম্পদ সহ গ্রেফতার করে দেউলিয়া করে দিয়েছে তার দ্বিতীয় ভাই হল আব্দুল কাদির তালেবান আন্দোলনের আগে সে জালালাবাদের গভর্নর ছিল যখন তালেবান জালালাবাদ ছেড়ে চলে যায় সে পুনরায় জালালাবাদের গভর্নর পদ দখল করে তারপর হয় আহমদ শাহ মাসুদের পরিচালিত থাকাটাই স্বাভাবিক কাবুলে একটি গুপ্ত হত্যা সে নিহত হয় অনেকেই এমন মনে করেন যে উত্তরাঞ্চলীয় জোটই তাকে হত্যা করেছে প্রকৃত বিষয় সম্পর্কে আল্লাহ তালাই অধিক অবগত আমেরিকার সহযোগী এই পরিবারের এমনই করুণ পরিণত হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এসব ফিতনা ও মন্দপরিণতি থেকে হেফাজত করেছেন জীবনের এমন মন্দ সমাপ্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই ইতিপূর্বে আমি এমন কিছু অবরোধকারীর কথা আলোচনা করেছি যারা আমাদের সাথে মাঝামাঝি অবস্থানে ছিল এক ব্যক্তি আমাদেরকে অবরোধেও অংশ নিয়েছিল আবার তালেবানেরও দায়িত্বশীল ছিল এমনকি তালেবান চলে যাওয়ার পরেও সে একটি অঞ্চলের দায়িত্বে ছিল অবরোধের সময় সে আমাদেরকে এই বলে আশ্বাস দিয়েছে যে আপনারা নিশ্চিত থাকুন আমার পক্ষ থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না মজার বিষয় হলো ছিল তিনি বলছিলেন হে অমুক কেমন আছো তুমি সাবধান আমাদের কোনো আক্রমণ করবে না অন্যথায় আমরা তোমাদের অ্যান্টি ট্যাঙ্ক দিয়ে আঘাত করব। তোমাদের হত্যা করব। এভাবে তারা বলতো আর হাসত বিষয়গুলি এমনই মিশ্রিত ছিল হাজি দিন মোহাম্মদ সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে বলে গিয়েছি যেসব আনসার ভাই আমাদেরকে সাহায্য করতেন সে তাদেরকে চাপ প্রয়োগ করতো এমন একজন আনসার ভাই ছিলেন যিনি আমাদেরকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতেন তার সাথে দিন দিন মুহাম্মদের তো মোহাম্মদ একদিন তাকে বলল এসব আরবদেরকে আর সাহায্য করোনা অন্যথায় আমেরিকা তোমার গ্রামের ওপর পঞ্চাশটি বিমান পাঠিয়ে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে আনসার ভাই উত্তরে তাকে বললেন আমি কিভাবে আরবদেরকে পরিত্যাগ করব। তারা তো আমাদের জিহাদি ভাই তারা মুসাফির গোরাবা রোজাদার কেবল আল্লাহর পরিবার পরিজন ও দেশ ছেড়ে এসেছে তাহলে আমি তাদেরকে কিভাবে পরিত্যাগ করব। পরবর্তী সময়ে সত্যিকার অর্থে আমেরিকা তার গ্রামে বিমান হামলা করে সেই গ্রামের পঞ্চাশ জন নাগরিক কে শহীদ করে এবং তার পরিবারের আঠারো জনকে শহীদ করে ঘটনাটি এর আগেও হয়তো বলেছি আরেকটি হাস্যকর ঘটনা তবে অবরোধকারীদের পারস্পরিক সন্দেহের দুঃখজনক ঘটনা একরাতে পাহাড়ের চূড়ায় আমরা কিছু মুনাফিকে দেখতে পাই ঠিক আমাদের বিপরীত পাশে পাহাড়ের চূড়ায় সেখানে একটি কক্ষও ছিল মাগরিবের সালাতের পূর্ব মুহূর্তে সেখানে তারা আগুন চালিয়েছে এ অবস্থা দেখে ভাইয়েরা বলা বলি করতে শুরু করে যে তাদেরকে কিভাবে ছেড়ে দিই না তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না প্রথম দিন থেকে যদি তাদেরকে ছাড় দেয় তাহলে তারা এখানে আসতেই থাকবে বরং তাদের উপর গুলি নিক্ষেপ করা উচিত যাতে তারা এখান থেকে নেমে যায় তখন একজন আফগানি আনসার ভাই বললেন তাদেরকে হত্যা করোনা আমি তাদের নেতার সাথে কথা বলছি তাদের মাঝে আশ্চর্য ধরনের এক সম্পর্ক ছিল অতঃপর তিনি তার সাথে যোগাযোগ করে বলেন এটা কিভাবে হলো তোমার কিছু সাথী আমাদের বরাবর সামনের পাহাড়ে অবস্থান করছে করছেফিক সর্দার বলল আচ্ছা ইনশাল আমি তাদেরকে সকাল বেলায় অন্য প্লাটনের সাথে এসেছে তারা আমাদের সাথে সম্পৃক্ত না এ অঞ্চলের বাসিন্দাও না এজন্যই তারা সেই টিলার উপর অবস্থান নিয়েছে এরা জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বলছিল যে এটা আমাদের ভূমি অথচ তারা আমাদের স্বজাতির লোক নয় তারা বলে আমরা এই টিলাটি দখলে নেব যাই হোক আমি সকালে তাদেরকে নিয়ে আসব। তোমরা ভয় পেও না চিন্তা করো না এই অবস্থা দেখে ভাইয়েরা আশ্চর্য হয়ে গেল রাতের বেলায় তারা পাহাড়ের চূড়ায় আগুন জ্বালালো এটি একটি চিন্তার বিষয় ছিল কারণ আমরা ভাবছিলাম এটা হয়তো তাদের আর আমেরিকানদের মধ্যে কার কোনো সংকেত হবে রাতের বেলায় ঠিকই আমেরিকার বিমান আসলো এবং তাদের উপর এমন ভাবে বোমা হামলা শুরু করলো যে ভয়ে তারা পাহাড় ছেড়ে পালিয়ে গেল এই অবস্থা দেখে আমরা বললাম আলহামদুলিল্লাহ যুদ্ধে মুমুনের জন্য আল্লাহী যথেষ্ট এক সাথী ভাই যখন বলছিলেন আমরা অবশ্যই তাদের উপর হামলা করব। তখন আরেকজন আনসার ভাই বলছিলেন না ওদেরকে মেরো না ওরাও তো আমাদের ভাই তার এ কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল এবং হাসতে লাগলো আমি সাথীদের সাথে কৌতুক করতে করতে বললাম ইনশাআল্লাহ এই সংকট কেটে গেলে আমি আকিদা বিষয়ে একটি বই লিখব সেখানে যে বলবে আমাদের ভাই তার জবাব নামে একটি পরিচ্ছেদ রাখবো যারা আমাদেরকে অবরোধ করে রেখেছিল তাদের মধ্যে কেউ কেউ কথা বলে যুদ্ধ থেকে সরে পড়েছিল যে আরোবরা তো আমাদের কোনো ক্ষতি করতে চায় না আমাদেরকে বোমা মেরে হত্যাও করতে চায় না এমন কথা বলে তাদের মধ্যে অনেকে যুদ্ধ এড়িয়ে গেছে এটা ছিল অবরোধকালে তাদের অবস্থা আল্লাহর অনুগ্রহে তাদের এই দুদল্যমান অবস্থা আমাদের উপকার এসেছে যে শেখ ওসমা বিদ্যার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব তো কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য করলেই শাহেখের অভিজ্ঞতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে প্রথমত শাহেখ ওসমা বিন লাদ রহিমহল্লা যোগাযোগের বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দিতেন এজন্যই আফগানিস্তানের সকল মুজাহিদ ভাইয়ের যোগাযোগের ক্ষেত্রে ধারাবাহিকতার বিষয়টিকে তিনি সর্বদা পর্যবেক্ষণ করতেন যাতে পুরো ময়দানের সবার খবর তার জানা থাকে আমার মনে আছে এক আমরা শাহী কোটের ভাইদের খবরা খবর সংগ্রহ করতাম যেখানে পরবর্তী সময়ে প্রসিদ্ধ একটি যুদ্ধ হয়েছিল আমরা মাজার ই শরীফের ভাইদের খবর নিতাম পরবর্তী সময়ে যেখানে তাদের সাথে গাঙ্গির যুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা খোস্তের ভাইদের সংবাদ সংগ্রহ করতাম শেখ ওসামা রহম্লা এসব অঞ্চলের সব ধরনের খোঁজখবর রাখতেন কখনো যদি তাদের সাথে কোন রূপ যোগাযোগ নাও করতে পারতেন তবও আফগানিস্তানের সব ময়দানের খবরাখবর তিনি সংগ্রহ করতেন শুধু তাই নয় তিনি শত্রুদের যোগাযোগ ব্যবস্থার উপরও নজরদারি করতেন আল্লাহ তালার অনুগ্রহে শাইখের এই নজরদারি মুজাহিদদের জন্য অনেক উপকার এসেছে গ্রুপ লিডারদের মধ্য হতে এক ভাই আমাদেরকে এই বলে সতর্ক করেন যে আমাদের উপর পেছন থেকে শত্রুদের হামলা আসতে পারে সেখানে বিবি আল ইয়ামিনী নামক গুরুত্বপূর্ণ এক ভাই ছিলেন তিনি কাহতান নামক একটি চূড়ার উপর অবস্থান করছিলেন ভাইরা তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি ইবনু শাহেখ আর লিবি রহিমা উল্লাহর অবস্থানরত পাহাড়ের পেছন দিকটাতে একটু চেক করে দেখেন কারণ এই পাহাড়টিতেই শাহেখ ইবনু শাহেখ আর লিবি রহিমা ছিলেন ভাই রিবি আল ইয়ামানি ছিলেন পাহাড়ের চূড়াতে আর শাহেখ ইবনু শাহেখ আল লিবি রহিমাল্লাহ ছিলেন পাহাড়ের পাদা দেশে তিনি যখন পাহাড়ের পেছনে গেলেন তখন সেখানে একদম গ্রেনেড ছুড়ে মারেন এবং পেছন থেকে হামলা করেন এই আক্রমণটি ছিল সেসব জবাবী হামলার সূচনা যেসব হামলার কারণে তুরাপুরার অবরোধ থেকে বের হওয়ার পথ খুলে গিয়েছিল আর এটি ছিল শায়েখ রহিমুল্লাহর আরেকটি আমেরিকানরা ব্যাপারে অপপ্রচার চালিয়ে বলল আরবরা আমাদের সাথে আলোচনা করতে চাচ্ছে তারা অবরোধ থেকে বের হতে অনুগ্রহের আবেদন করছে তাদের এই প্রত্যেকটি কথাই ছিল বানোয়াট এবং ডাহা মিথ্যা বরং মুনাফিকরা যখন মুজাহিদের গুপ্ত হামলা শিকার হচ্ছিল মূলত তারাই আমেরিকানদের সাথে শান্তি আলোচনা করতে চাচ্ছিল চোদ্দশো বাইশ হিজরির সাতাশ সমাদান মোতাবেক দু সালের বারোই ডিসেম্বর যুদ্ধবিরতি হলো। এর কারণ ছিল মোনাফিকদের লাগাতার হামলাগুলো বিফলে যাচ্ছিল তারা হামলা আহত আর নিহত হয়ে ফিরে যেত। অপরদিকে মুনাফিকদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি ও দুর্দশা দেখে আমেরিকান বাহিনী ও তোরা বোরার উপর থেকে আক্রমণের শিকার হওয়ার আশঙ্কায় হীনবল হয়ে গিয়েছিল আর এত পরিমাণে তাদের বিমান হামলাও মুজাহিদদেরকে স্থান উচ্চুত করতে ব্যর্থ হয়েছিল ফলে তারা তাদের চিরাচরিত কাপুরসাচিত কৌশল ধোকা ও প্রতারণার আশ্রয় নিল কুন্দু মাজারী শরীফ ও গাঙ্গির তারা ঠিক একই পন্থায় অবলম্বন করেছিল প্রায় দিকে হলো। কারণ মুনাফিকদের পাহাড়ে উঠার সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল মুজাহিদরা তাদেরকে গ্রেনেড হামলার মাধ্যমে প্রতিরোধ করে যাচ্ছিল সেখানে প্রায় একশো জন মুনাফিকের আরো একটি দল ছিল যারা তোরা বোড়ার প্রবেশের চেষ্টা করছিল যাতে তারা মুজাহিদদের মোকাবেলায় এগিয়ে আসতে পারে তারা মুজাহিদদের ফাঁদে পড়ে যায় তখন আমাদের সাথে সাথে যুদ্ধ হবে আমরা কেন এর সমাধান করছি না আমরা তোমাদের সাথে আলোচনা করে বিরতি করতে চাই তাদের কথা শেষ হওয়ার পর শেয়েখ রহিমুল্লাহ যুদ্ধবিরতির প্রস্তাবটি কবুল করেন এই একশো জন মুনাফিক মুজাহিদদের বন্দুকের নলায় ছিল মুজাহিদ ভাইরা। তাদের উপর আক্রমণের অনুমতি চাইলেন কিন্তু শাহেখ অনুমতি দিলেন না বরং নিশ্চিত করে বললেন না আমরা তাদের সাথে যুদ্ধ বন্ধ করার ওয়াদা দিয়েছি নিশ্চয়ই এটি শায়েখের উন্নত চরিত্রের একটি দৃষ্টান্ত মুনাফিকরা তাদের সৈন্য সরিয়ে নিতে সম্মতি জানালো এবং যুদ্ধবিরতি করে আলোচনায় বসতে একমত হলো। মুজাহিদ আছেন এবং অনেক নেতৃবৃন্দও আছেন সবার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে সম্ভব নয় আমাদেরকে আগে একত্রিত হয়ে পরামর্শ করতে হবে তাই তোমাদের সাথে আগামীকাল সকালের আগে আলোচনায় বসতে পারছি না জবে তারা বলল ঠিক আছে আমরা আগামীকাল সকালে তোমাদের সাথে অমুক গ্রামের অমুক জায়গায় হবো এবং আমাদের মাঝে আমি সামনে আলোচনা করব আচ্ছা মুজাহিদগণ কেন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেন এর পেছনে অনেক কারণ ছিল উল্লেখযোগ্য কারণগুলো হলো আমাদের রসদ সামগ্রী প্রায় শেষ হয়ে গিয়েছিল আর প্রচন্ড ঠান্ডা পড়ছিল আর পাহাড় থেকে বরফ গলে সম্ভাবনা খুব বেশি ছিল হয়তো এক বা তার আগেই বরফ গলা শুরু হবে সর্বদিক থেকে আমরা কঠিন অবরোধের মধ্যে ছিলাম ঠান্ডায় পানিগুলো পর্যন্ত জমে বরফ হয়ে গিয়েছিল আমরা ছিলাম পাহাড়ের উঁচু টিলার উপরে আর পানি ছিল আমাদের থেকে প্রায় পাঁচশো মিটার নিচে আমি শাহের সাথে যেই টিলাতে ছিলাম সেখানে আমাদের পাশেই একটি পানির ঝরণা ছিল কিন্তু সেই পানির উপরিভাগ জমে গিয়েছিল পানি আসতো ঠিক কিন্তু ছিল জমাট উপর। বোম্বিং ওদিকে মুনাফিকরা জালালাবাদ ও কান্দাহারের এর পূর্ণ নেতৃত্ব দখল করে নিয়েছে অবশেষে শাহেখ তোরা খালি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন যাতে আমরা গেরিলা যুদ্ধের এক নতুন স্তর শুরু করতে পারি আর এই রাতে অর্থাৎ সাতাশে রমাদানের রাতেই ভাইরা তুরা পোড়া থেকে বেরিয়ে সাড়া দিচ্ছে না অবশেষে যেসব ভাইয়ের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হতো তাদের একজন যখন বলল তোমরা কি চাও তখনই তারা নিশ্চিত হলো যে মুজাহিদরা বের হয়ে গেছে অথবা মুজাহিদের বড় একটি অংশ বের হয়ে গেছে অথচ আগের দিন তারা বলেছিল এই ঘটনার পর আমেরিকা দাবি করলো যে আমরা তখন তোরা বোড়ায় ছিলাম কিন্তু কিভাবে তারা তো ভয় আর হিনমন্যতার চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করছিল এবং তোরাবায় প্রবেশ করতেই ভয় পাচ্ছিল বরং মুজাহিদরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমে মুনাফিকরা প্রবেশ করেছে এবং মুনাফিকদের প্রবেশের দুদিন পর ভীত আমেরিকা প্রবেশ করেছে আমরা পরস্পর বলতে শুনেছি যে পাঠাও। প্রবে ক্লান্ত হয়ে গেছে তাদের উপর ঠান্ডা চেপে বসেছে সে এর দ্বারা আমেরিকানদেরকে উদ্দেশ্য করেছিল এটা হচ্ছে আমেরিকার বিশেষ ফোর্স পাহাড় ও বিমান ডিভিশন বিরাশি এর সৈনিকদের ঘটনা মুজাহিদরা যখন আল্লাহর পথে অটল থাকে তার কাছে সাহায্য প্রার্থনা করে এবং মৃত্যু পর্যন্ত লড়ে যাওয়ার সংকল্প করে তখন আল্লাহ অবশ্যই করছিল হাজি সাহেব আরবরা কোথায় আপনারা তো বললেন এখানে পাঁচশো জন আরব ছিল এক জন আরব ছিল কিন্তু কোথায় তারা সে বলল আরবরা সবাই মারা গেছে সাংবাদিক জিজ্ঞেস করল কিভাবে মারা গেছে সে বললো হ্যাঁ সেখানে প্রায় দুশো জনের মরদেহ আছে আমি তো শাহী আগেই বের হয়ে এসেছিলাম তারা এসব কথা শুনে আমি বললাম কিভাবে যে তাদের একটা বৈধতা দাঁড় করানো আর আমেরিকাও তার জনগণের কাছে প্রমাণ করতে চাইল যে তারা কিছু একটা করেছে তারা শাহী কোটেও এই একই সলচাতুরীর আশ্রয় নিয়েছিল তারা বলেছিল শাহিকোটে এত এত আরব রয়েছে সেখানে হাজার আরব রয়েছে দুই আরব রয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা অচিরেই সেখানে প্রবেশ করবো তাদের উপর হামলা করবো আমরা যায়। ভাইরা আমার এ যুদ্ধে জিহাদি মিডিয়া আমেরিকার মিথ্যা মুখোশ খুলে দিয়েছে এবং ক্রোশার জোট নেটো ও তাদের সহযোগী মুনাফিকদের আসল চেহারা প্রকাশ করে দিয়েছে তারা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের প্রথম যুদ্ধ এবং নাইন ইলেভেন থেকে শুরু করে অধ্যাবধি প্রতিটি ক্রুশের যুদ্ধকে সি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে জিহাদি মিডিয়াগুলো তাদের এই স্বল্প সরঞ্জাম নিয়ে আরব মিডিয়ার মুখোশ খুলে দিয়েছে পশ্চিমা মিডিয়ার পক্ষে যে চিত্র প্রকাশ করা কখনো সম্ভব হতো না আল্লা অশেষ রহমতে মুজাহিদ ভাইয়েরা লন্ডন মাদ্রির বালির হামলা এবং নাইন এর বরকতময় হামলার মাধ্যমে ময়দানের যুদ্ধকে কাফেরদের ভূমিতে প্রবেশ করিয়ে দিয়েছে এবং আমরাও বিভিন্ন প্রকাশনা লেকচার ও ভিডিও এবং জিহাদি পরিবেশনার মাধ্যমে তাদের উপর মিডিয়াতেও জয়ী হয়েছে আমাদের মিডিয়াকে প্রতিহত করেছে জিহাদি মিডিয়া যেন এখন জিহাদের অবকাঠামো ধ্বংসের একটি যন্ত্রে পরিণত হয়েছে জিহাদি মিডিয়াগুলো আজ গালি অপবাদ আর সমালোচনা দ্বারা ভরে গেছে মুজাহিদের নেতৃত্ব ও সাহেকদের থেকে শুরু করে একজন সর্বনিম্ন স্তরের ভাইয়ের পর্যন্ত সমালোচনা করছে এটা এখন যে কারো সমালোচনার উর্বর ভূমিতে পরিণত হয়েছে আমি জিহাদি মিডিয়া কর্মী ভাইদের প্রতি সবিনয় নিবেদন করব। আপনারা প্রতিটি কথার গুরুত্ব ও জিম্মদারি অনুধাবন করুন প্রতিটি কথাই আমানত একটি তাদের মাঝে বিচ্ছিন্ন করে এবং মুজাহিদের মাঝে ফিতনা ছড়িয়ে দেয় আমরা আমিরুল মুমিন ইন মোল্লা মোহাম্মদ ওমর ও শাহেক ওসমা বিন অধীনে একই পতাকা তুলেছিলাম আমরা কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছি যার কারণে আমাদের উপর রাবুল্লাহ আলম রহমত নাজিল হতো এখন শুরু হলো বিভক্তি আর বিচ্যতি একজন এক এক চিন্তা চেতনা লালন করছে এক একজন আপনারা কথা বলার দায়িত্ব সঠিকভাবে আদায় করুন এক মাজমুয়া সম্পর্কে আরেক মাজমুয়ার সমালোচনাকে কোনোভাবে মেনে নেবেন না এরা কাফের ওরা বিশ্বাসঘাতক ওরা মিলিশিয়া ওরা হত্যাযোগ্য দল এ ধরনের সব কথা বন্ধ করতে হবে এ ধরনের কথায় যে অংশ নেবে আল্লাহর সামনে সেই তার জবাবদিহি করবে আমি এবং আমার ভাইরা ব্যক্তিগত যে কোনো বিষয়ে ক্ষমা করে দেব কিন্তু মুজাহিদদের ঐক্য বিনষ্ট করে এবং তাদের মাঝে ফাটল ধরায় এমন কোনো বিষয়কে আমরা ক্ষমা করব না আমার এই বার্তা যেন সবার কাছে পৌঁছে যায় আমরা পুনরায় সাইখের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতার দিকে ফিরে যাই শাহেখ ওসামা রহিমহল্লাহ সাতাশি রমাদানের এই রাতে সকল মুজাহিদ ভাইদেরকে তোরাবোড়া থেকে বের করার জন্য বিনস্ত করেছিলেন আর শাহেখকে তোরাবোড়া থেকে যিনি বের করেছিলেন তিনি হলেন মৌলভী নূর মোহাম্মদ রহিমহল্লাহ ও তার সাথীগণ আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন সেই রাতে শাহেখ ওসমা বিন লাদহিমাহ শাহেখ ইবুল শাহে আল লিবির কাছে গিয়েছিলেন উভয় মুজাহিদার সাথে বের করার জন্য পরিকল্পনা করছিলেন মৌলভী নূর মোহাম্মদ তাকে তাড়া দিয়ে বলছিলেন সামনে আমাদের দীর্ঘ সফর এখনই আমাদেরকে বের হতে হবে কিন্তু শায়েক ওসমা রহিমল্লাহ নিজে বের হলেন রাত এগারোটার দিকে আর এটা তার জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল শায়েখের এটাই চাও ছিল যে সকল সাথেই নিরাপদে বের হয়ে যাক তারপর আমি বের হব। তিনি তাই করেছেন আজকের আলোচনা এ পর্যন্তই সমাপ্ত করলাম ইনশা আল্লাহ আগামী পর্বে আরো আলোচনা হবে আল্লাহুল্লাহ রবিআ আসসালামাইকুমুল্লাহ